ইবনু আব্বাস রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আমার খালা মায়মুনা রজিয়াল্লাহ তাল্লাহা এর নিকট রাত্রি যাপন করলাম নবী সাল্লা আলিয়া সাল্লাম রাতের সালাতে দাঁড়ালেন আমিও তার সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম আমি তার বাম পাশে দাঁড়িয়েছিলাম তিনি আমার মাথা ধরে তার ডান পাশে দাঁড় করালেন